انه الله قدير انه الله تدعنا للغروب لتنير الدرب انا لرشاد سنعود يا ضياء تدعنا للغروب لتنير الدرب إن... كنتم خير أمة اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر আল্লা রব্বুল আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রবুল্লাহ এর পূর্বে ফেরেস তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের আবাদতে নিয়োজিত ছিলেন এবং তারা যথেষ্ট পরিমাণে আল্লাহ পাখের আবাদত করতেছিলেন তাদের আবাদতের মধ্যে কোনো বিরতি কোনো ক্লান্তি কোন ধরনের ত্রুটি ছিল না এরপর আল্লাহ রব আল ফেরেস্তাদেরকে বলেছেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করবা এটাই বুঝছেন যে আল্লাপাক জমিনের মধ্যে প্রতিনিধি পাঠানোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাপাকের আবাদতকে পরিপূর্ণ করা ফেরেস্তারা তাদের বুঝ অনুযায়ী বলছেন যে আমরা তো আপনার আবাদতের জন্য যথেষ্ট আল্লাহ আলমিনে বানাইছেন কিসের জন্য বাস্তবে মানুষ ফেরস্তাদের চেয়ে কি উন্নত ভাবে আবাদত করতে পারতেছে এদের দ্বারা সম্ভব যেগুলিকে বুঝি সেই সব জিনিসগুলি তেলাওয়াত তাই না এইগুলো ফেরেস্তারা বেশি উন্নতভাবে সম্পাদন করতে পারতেছিল না আমরা বেশি উন্নতভাবে করতে পারতেছি তাহলে এবাদত যদি শুধু এইগুলির মধ্যে সীমিত হয় তাহলে পাক নতুন সৃষ্টি করলেন এইগুলো আদায়ের জন্য যারা পুরাতন যারা ছিল ওদের মতো পারে না পাক তার সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে কি হয়েছেন ব্যর্থ হয়েছেন বুঝছেন বিষয়টা কঠিন হয়ে গেল কথাটা এবার দ্বারা যদি শুধু এইগুলি কি হয় উদ্দেশ্য হয় যে যথেষ্ট না কি আদায় করতে পারতেছে না তাইলে আল্লাপাক যে উদ্দেশ্যে মানুষ বানালেন সেই উদ্দেশ্যের মধ্যে তিনি সফল আর সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন যদি আবাদত শুধু এগুলোর মধ্যে সীমিত হয় তাহলে কি লম্বা চোরা তফসিল বিশ্লেষণ না গেলেও সংক্ষেপে এতটুকু বলা যায় যে ফেরেস তাদের এবাদতের মধ্যে কোন কষ্ট ছিল না মানুষের মধ্যে কি আছে কষ্ট আছে আর মানুষের আবাদত নাম নিলেই তার নাম হইল মুকাল্লাফ এবাদতের নির্দেশ তাকে প্রদান করা হয়েছে তার নাম কি হয়ে গেছে মুকাল্লাফ মুকাল্লাফ শব্দের অর্থ হলো যারে কি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তার সন্তানের বিরোধী হয় অথবা তার সমাজের বিরোধী হয় অথবা তার নেতা নেত্রীর বিরোধী হয় মানে একভাবে না একভাবে তার এবাদত আদায়ের মধ্যে গিয়া একটা সংঘর্ষ এসেই যায় সংঘর্ষ একটা সেটাকে পদদলিত কইরা। সেটাকে উপেক্ষা কইরা তারপরে আবাদতটা তার সম্পাদন করতে হয় যেই আবাদতের মধ্যে বিপরীত টান যত বেশি সেই আবাদতের দ্বারা আল্লাপাকির সৃষ্টির উদ্দেশ্যটা তত বেশি পুরা হয় এই জন্য সেই আবাদতের মর্যাদা তত বেশি মানুষের আবাদতের আর ফেরতার আবাদতের মৌলিক পার্থক্য হলেও ফেরস্তাদের আবাদতে কষ্ট নাই মানুষের আবাদতে কি আছে কষ্ট আছে এই জন্য ফেরস্তাদের আবাদতের দ্বারা তারা যদি হাজারো বৎসর আবাদত করে তাদের মর্যাদা এবং র্যাঙ্ক তাদের পদ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 সে পথ কি করতেছে অতিক্রম করতেছে অধিক ঘনিষ্ঠ হচ্ছে সঠিক সঠিক পথে নিয়মে অগ্রসর হচ্ছে, কষ্ট যে পরিমাণ বেশি হচ্ছে আল্লাহর দিকে অগ্রসরতাটা তার সেই পরিমাণ বেশি হচ্ছে এবাদাতের মধ্যে যে আবাদতের কষ্ট যত বেশি সেই আবাদতের দ্বারা আল্লাহ নৈকট্য তত বেশি লাভ হইতে থাকে এবং তত দ্রুত লাভ হইতে থাকে সৈয়দ আহমদ সারহিন্দি রাহিমাহুল্লাহর একটা মাকোলা ওনার একটা বাণী নকল করছেন ওনার একটা পত্রিকা ছিল আল বালা সেটার মধ্যে আসছে ওখানে বলছেন যে বিভিন্ন এবাদতের দ্বারা আল্লাহ পাকের দিকে মানুষ অগ্রসর হতে থাকে স্বাভাবিকভাবে আর জেহাদ একটা আবাদত আছে এই আবাদতের দ্বারা আল্লাহর দিকে অগ্রসর হয় বিদ্যুতের গতিতে কিসের গতিতে অন্য অন্য দ্বারা অগ্রসর হয় হেঁটে রিক্সায় কি অটোতে হেলিকপ্টারে বিমানে রকেটে আর যেহাদের দ্বারা অগ্রসর হয় কোনো কোনটা বিদ্যুৎ আলো এর চেয়ে দ্রুত গতির কোনো বস্তু সাধারণভাবে দুনিয়ার মানুষের এখনো পর্যন্ত কি হয় নাই জানা হয়নি এক লক্ষ আলোর কতটুকু বর্তমান সময় পর্যন্ত মানুষের জানা হয়েছে এটাই তো উনি বলছেন যে বিদ্যুতের গতিতে আল্লাহর দিকে কি হওয়া হয় অগ্রসর হওয়া হয় অর্থাৎ এর চেয়ে বেশি দ্রুত গতি আর কোন আবাদতের মধ্যে নেই কারণ এর মধ্যে কষ্ট সবচেয়ে কষ্ট আছে আল্লাহ রব আলমিন যে এই আবাদতের দ্বারা মানুষের দিল এর আসলা কে করে দেন আল্লাহ রব আলমী নিজে করে দেন সব আমলের দ্বারাই দিলের কি হয় যে কোনো আমল করবে আমলটার মধ্যে কি আছে একটা কষ্ট আছে না সে কষ্ট অনুযায়ী তার দিলের ময়লা কি হয় দূর হয় তিলের একটা শক্তি সৃষ্টি হয় কয়টা কথা বললাম তিনটা দিলের কিছু ময়লা কি হয় দূর হয় সৃষ্টিগত ভাবে মানুষের দিলের মধ্যে অনেক ময়লা কি আছে জমে আছে। দুনিয়ার মাটি দিয়া বানাইছে মানুষদেরকে এবং মাটি থেকে উদ্ভূত বিভিন্ন বস্তু দিয়ে কি করছে বানাইছে এই জন্য এই সমস্ত বস্তুর মানুষের ভিতরে আছে আগুনের দেওয়া, মাটির কি হওয়া নিচু মানসিকতা থাকা বিভিন্ন ধরনের খারাপ স্বভাব সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আছে আবার এর মধ্যে উন্নত স্বভাবেরও কি দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে খারাপ স্বভাবগুলো থেকে পরিষ্কার করে উন্নত স্বভাবগুলোকে যদি এর মধ্যে ফিট করা যায় তাহলে এটা খুব দামি হয়ে যায় কি হয়ে যায় দামি হয়ে যায় তে আল্লাহ রব্বুল আলমীন যে মানুষদেরকে আবাদতগুলো দান করছেন এই সব আবাদতগুলোর দ্বারাই কি হইতে থাকে ময়লা দূর হয় নূর তার মধ্যে কি হয় আগমন করে আর শক্তি তার সঞ্চিত হয় কি হয় সে শক্তিশালী হয়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 অন্যান্য জায়গার মধ্যেও কিছু কিছু আসে বা কি সেই জায়গায় অন্যান্য জায়গার তুলনায় ওই জায়গার মধ্যে স্বর্ণের পরিমাণটা কি বেশি খুনি এখানের এই কাদা আবর্জনা ময়লা অন্যান্য ধাতু সবসময় নিয়ে আসে এখান থেকে এনে রিফাইন আগারে শোধন করে তারপরে স্বর্ণটা কি হয় পৃথক হয় আর ওই ময়লা আবর্জনাগুলি কি হয়ে যায় পৃথক হয়ে যায় তবে শুধনাগারে এটারে কি করতে হয় জ্বালাইতে হয় কি করতে হয় এই জ্বালানোটাকে বলা হয় ফেতনা আরবিতে স্বর্ণ রূপারে যে কি করা হয় আগুন দিয়া জ্বালানু হয় এই জ্বালানোর নামটা কি রূপারে আগুনের মধ্যে গলানো কিসের অর্থ ফেতনার অর্থ মানুষ কি রূপার খনি আর নাচু মা আদিনী ওয়ালফি মানুষ হলো স্বর্ণরূপার খনি তো খনির মধ্যে স্বর্ণরূপার যতক্ষণ থাকে ততক্ষণ এটার কোনো মূল্য থাকে মূল্য থাকে। স্বর্ণরূপার যদি এখান থেকে আলাদা না করা হয় আর পরীক্ষা করে এটারকে এখান থেকে কিনা করা হয় আবিষ্কার না করা হয় তো কে হয় এটাকে কোনো মূল্য দিবে এদিক দিয়ে পারায়া যাবে কেউ যদি এখানে বাড়ি বানায় আর পজিশন মতো পরে তাহলে বাথরুম বানাবে না এই মাটির উপর কি করতে থাকবে অথচ সে ঘাড়ের মধ্যে স্বর্ণ হয়ে তার ঘাড়ের মধ্যে কি ভোগ করতেছে পায়খানা নিয়ে সারা জীবন পায়খানার ভিতরে পেরে থাকতেছে আর যদি এখানে এটাকে কি করা হয়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 তার বিশাল একটা কি করতে হবে মার হালা পার হইতে হবে তার নিজের অবস্থান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তাকে অবস্থান থেকে বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন আগুন দিয়ে তারা জ্বালাইছে জ্বালানোর পরে তার সাথে যে বর্গ ছিল বন্ধু বান্ধব ছিল অনেকের সাথে মিশে ছিল ওদেরকে কি করছে পৃথক করছে এখন সে নিজে কি একই আর সাত অনেক তার থেকে বিচ্ছিন্ন কতটুকু কি ময়লা আবর্জনা বিষয়টা এমনই হয় এক হাজার বাঘের পাঁচ ভাগ দশ বাঘ কি এখানে স্বর্ণ আর এক হাজার বাঘের নয়শো নিরানব্বই কি ময়লা আবর্জনা এই নয়শো ভাগ এটারে বাদ আর এখন একাই কি হয়ে গেছে কত এই এতটুকু কি সে এখন বিচ্ছিন্ন হয়েছে দাম কি হয়ে গেছে এখন কেমন দাম হয়েছে আগে তো তার ঘরের উপর পায়খানা ছাড়তো আর এখন সুন্দরী মহিলারা তারে গলার মধ্যে লয়ে কি করে ঘুরে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 আর মুক্ত করার পরেই সে মুক্ত হওয়ার পরেই সে জাননাতে পারবে এছাড়া মহিলা আবর্জনা থাকা অবস্থায় ঝুলতে পারবে জানাতে যেতে পারবে না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 তোমরা ভাবছ জাননাতে চলে যাবে খালাউমিন যতক্ষণ তোমাদের উপর সেই অবস্থা না আসবে যে অবস্থা আগে যারা অতিবাহিত হয়েছে তাদের উপর এসেছিল কি অবস্থা এসেছিল আগের ওলাদের উপর মাসাত বাসা, বা ওদেরকে ধরেছে কিসে বিপদ আপদ রূপ বেধি ও জিলু প্রবলভাবে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে হাত্তা হাত আর রসুল রসুল এবং তার সাথী ইমানদাররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আর কখন হবে আল্লাহর সাহায্য যদি আমরা হকি হয়ে থাকি তা আল্লাহ সাহায্য করে না কেন মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে রসুল্লা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আর কখন আল্লাহ সাহায্য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 জোর ভা ফাঁকা থাকার দ্বারা পেটে পাথর যা বলতে ছিলাম আল্লাহ রবাহিন বলছেন যে অবশ্যই আমি তোমাদের কি করব এই বিষয়গুলি দিয়ে কি করবো পরীক্ষা করবো বলে এই বিষয়টাকে স্পষ্ট ভাবে কি করছেন উল্লেখ করছেন হাত মুজাহিদিন যে আমি জেনে নিব তোমাদের মধ্যে কে রত হয়েছে আর কে ধৈর্য ধারণ করেছে এই অবস্থাটা প্রকাশের আগে আল্লাহ আল্লাহর কোথায় দিবেন না জান্নাতে দিবেন না। হরদের গলায় লটকিবে জান্ন এমনি না এই পরীক্ষার এই স্তর গুলি পার হওয়ার পরে পরীক্ষার স্তরগুলি পার হওয়ার পরে তো সবচেয়ে বেশি উন্নত সুদন হয় কোন জায়গায় এই মধ্যে সেখানে দেখেন হিজরত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 وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها والتجارة تخشون كسادها ومساكن ترزونها زينا للناس حبش شهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا এই সবগুলি হইলে আবর্জনা যাইতে পারবে না ওর ব্যাপারে কোরআনের সাপ ঘোষণা বল্লাহ কমাল ফাঁন এই অবাধ্যদেরকে আল্লাহ কাবুল আলমিন হেদায়ত দেন না ওদের জন্য অপেক্ষা শুধু কিসের আজাবের যারা ইগুলির সাথে আক্রান্ত হইয়া জাহাদে কি করতে পারলো না তারা কিসের অপেক্ষায় আছে হেদায়াত দিবেন না ওরা যাবে না। অক্ষান্তরে যে জেহাদে রত হইয়া গেল কামিয়াবি পরে রত হইয়া গেছে সে হিজরত করছে মন্দ বলারে গালি দেয়ারি দেশী বলুয়ার সন্ত্রাসী বলারে জঙ্গিবাদী বল এই সমস্ত বলারে উপেক্ষা করতে হয়েছে লাথি মারতে হয়েছে তার তারপরে কি উঠতে পারছে এই উঠে আসাটাই তার জন্য শুরু হয়ে গেছে তার এখন কি মানে এসলা কি বলছেন কোরআনে কারিমা আল্লাহ বলছেন আল্লাহ তাদের আমল কি করবেন না নষ্ট করবেন না ওদেরকে আল্লাহ তালা হেদায়ত দিবেন তাদের দিলের আস্লাহ করে দিবেন তাদের দিলের কি করবেন আসল করে দিবেন দিলের ইসলাহের ওয়াদা আল্লাপাক করেছেন কুতিলু কিতালের মধ্যে যারা কি হয়েছে নিহত হয়েছে এর অন্তর্ভুক্ত যারা নিহত হওয়ার জন্য নিজেরা কি করছিল পেশ করছিল এখনো নিহত কি করে নাই হয় নাই তারাও কারণ একাত আছে ওল্লাদিনা কতালুদিনা ক সেটাও কেরাতি মোতাবাতির আর কোরআনে করিমের এক কেরাত আর এক কেরাতের জন্য কি হয় ব্যাখ্যা হয় আবার প্রত্যেকটা কেরাত আলাদা কি যেন আয়াত দুই আয়াত এ আয়াতের বক্তব্য কোরআনের বক্তব্য এই কেরাতের বক্তব্য কিসের বক্তব্য কোরআনের বক্তব্য তাহলে কোরআনের বক্তব্য এটাও যে যারা নিহত হয়েছে এদের এসলা করে দিবেন আল্লাহ তালা এবং আল্লাহ দিনা ক যারা যুদ্ধ করতেছে তাদেরকে ওকে ইসলাম করে দিবেন। আল্লাহ তালা ইস্লা করে দিবেন এটা এখানে কুতিলু মুর কেড়াত অনুযায়ী হাফসের অনুযায়ী কুটিলু এর ভিতরেও আছে কারণ বলা হয়েছে বান যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেশি ফজিলত ফজিলতওয়ালা যারা শহীদ হয়ে গেছে তারা আর যারা গণিমত নিয়ে বা তুলনামূলক কি ফজিলতাদের কি কম বেশি ফজিলত দের অন্তর্ভুক্ত হয়ে আছে কারা কম ফজিলত ফজিলা সমপর্যায়ের দুইটা বস্তুকে একটার নাম দিয়া উল্লেখ করারে কি বলা হয় তাকলিম যেমন হাসান আর হুসাইন দুজনের কি বলা হয় হাসানান হাসানৈলু কি দুই হাসান না হাসান হুসাইন মানে কি দুই বাপ নাহত হয়েছে এই দুন সমপর্যায়ের দূরজন কি কারণ যুদ্ধে যারা অংশগ্রহণ করছে চাই সে নিহত হোক চাই স্বাভাবিক মৃত্যু বরণ করুক অথবা বেঁচে থাকুক সবার অবস্থা কি এক কোরআন করিমা আল্লাহ তালা সাপ বলছেন যারা আল্লা পথে যারা ইমান এনেছে হিজরত করেছে এবং জেহাদেরত হয়েছে জেহাদেরত হয়ে এখন মৃত্যুবরণ করুক অথবা কি হোক নিহত হোক শহীদ হয়ে যাক শহীদ বলতে আমরা যেটা শহীদ বলি যে কাফের আঘাত দান করবেন আর এই উৎকৃষ্ট রিজিকের ওয়াদা অন্যের মধ্যে আল্লাহ কাদের জন্য করেছেন সোহাদ জন্য কাদের জন্য রবের নিকট থেকে তারা কি পায় রিজিক পায় আল্লাহর কাছ থেকে রিজিক পায় এই ঘোষণা কাদের ব্যাপারে আসছে সুহাদাদের ব্যাপারে আসছে আর এখানে আল্লাহর পক্ষ থেকে রিজকে হাসানের কার জন্য করা হইতেছে শুধু যে নিহত হইতেছে তার জন্য স্বাভাবিক মৃত্যু করছে তার জন্য সবার জন্যই এবং যে বেঁচে আছে তার জন্য আল্লাহ আল্লাহ রাস্তায় বের হইছে সে এরপরে জেহাদের জন্য এরপরে মৃত্যু সবাই মৃত্যু কি করছে কোন কিক পতঙ্গ তাকে কামড় দিয়া মেরা ফেলছে ফকত রুহু আল আলাল্লাহ তার পুরস্কার কার দায়িত্বে চলে আসছে আল্লাহর দায়িত্বে চলে আসছে সে পুরা পুরস্কার পায় যাবে কোন রকম হবে না তার হিজরত করলো এরপরে বিজয়ী হলো অথবা নিহত হলো আল্লাহ তারা কি দিবেন আজি রে আজি দান করবেন তাহলে দেখেন নিহত হওয়া বিজয়ী হওয়া তারপরে বেঁচে থাকা তিনটার জন্য আল্লাপাক কিসের বাদা করছেন পুরস্কার বাদা করছেন না পুরস্কার কি রিজকে হাসান থাকে আল্লাহ পাক কি করবেন দান করবেন আল্লাহ পক্ষ থেকে তাকে রিজিক দান করবেন এখানে যারা এই পুরস্কার কি একই বড় কোনো ব্যবধান এখানে নেই বড় কোনো ব্যবধান এখানে নেই বিষয়টা বুঝতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে বড় কোনো নেই পথে নেমে গেছে বা সে এখন এই পথে অন্যান্য যেই মর্যাদা সে সেই মর্যাদা পাবে যাত্রীর সাথে সে হয়ে গেছে এখন তাদের সাথে খাবারের বসে গেছে সবাইকে একই প্রকারের কি হবে আপ্যায়ন না সে নিজে একটু কম দামি লুক দেখা পয়সা কম দেখা তার খাবার একটু কম দেওয়া হবে সাধারণকে এই মেহমানদারের মধ্যে কি করা এমন করা হয় না সবাই এক ধরনের প্রায় এক সম পর্যায়ে রাখা হয় তার পছন্দনীয় জায়গায় প্রবেশ করানো সবগুলো সবাই কি করবে পেয়ে যাবে এই জন্য আবু দাউদের রায়ের মধ্যে আসছে যে দুই সাহাবি কি বন্ধু ছিলেন একজন এক সপ্তাহ আগে শহীদ হয়ে গেছে আর একজন এক সপ্তাহে দেখতেছে কোন আশ্চর্যের বিষয় না কিছুর বিষয় না কারণ দুই আল্লাহর জন্য জানারে কি করে দিয়ে রাখছে উৎসর্গ করে দিয়ে রাখছে জেহাদের কাজের মধ্যে দুনোজন কি সমান আমল করতে পারছে তো অতিরিক্ত আমল যত রোগো করার সুযোগ পেয়েছে ফসল এটার দ্বারা তার মর্যাদা একটা বাড়বে না কিমদি ছিলেন যেহাদের পথে অন্যান্য কাজ গুলি করতেছে সে আর যে মুজাহিদ জেহাদের পথে আছে সে এই দুজনের মধ্যে বেশি দিন বেঁচে থাকুক ইনার মর্যাদা কি বেশি বরং সে শহীদ হয়ে গেলে যে মর্যাদা হবে ওই বেশি দিন বেঁচে থাকুক ইনার মর্যাদা বেশি বাস্তবিকতা শাহাদ বস্তুই কি করলো না থাকলো না কিছুটা এমন না না এমন না বরং দুই নিজের জাম দিয়া দেওয়ার জন্য কি একেবারে সম্পূর্ণ তৈরি কারোর মধ্যে সামান্য চুল পরিমাণ কিনাই পিস্তান একজনের ফেলেছেন তাড়াতাড়ি আর মর্যাদা কি ওই যদি নিজের বাঁচায় রাখে দরকার ছিল সেখানে না দিয়ে নিজেরা বাঁচায় রাখছে নিজে ইচ্ছা করে। এই লোকের মর্যাদা কি ওই লোকের সমান বুঝছেন কথাটা কশন কালো ঐ লোকের মর্যাদা সেই লোকের কি না সমান না তাহলে গাইরি মুজাহিদ আর কি তাহলে সমান হয়ে গেল স্পষ্ট বক্তব্য আর মুজাহিদের মর্যাদা কিনা সমানিদিন একশো দরজা আল্লাহ আল্লাহর পথের জাহাদীদের জন্য রাখছেন কাদের জন্য জাহাদীদের জন্য এই জান্নাতের দরজাটা শুধু কাদের জন্য মুজাহিদের জন্য আর কারোদের জন্য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 আর পরবর্তীতে মোটামুটি সহজ হয়ে গেছে না স্বাভাবিক সহজ হয়ে গেছে না আর জাহিরি ফল মক্কা বিজয়ের আগে বেশি হইসে না পরে বেশি হইছে জাহিরি ফল আগে বেশি আল্লাহ বলছেন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 তাহলে তো যে এবাদতের মধ্যে একইাদতাদ মধ্যে যেটার কষ্ট যত বেশি মর্যাদা কি তত বেশি থেকে সোহিদেহাদিস বর্ণিত যে পুরস্কার বিশাল হবে বিপদের বিশালতার পরিমাপ অনুযায়ী বিপদ যত বড় পুরস্কারটা কি হবে তত বড় হবে তেলে যে আমলের মধ্যে বিপদ যত বেশি সেই আমলের মধ্যে পুরস্কার কি তত বেশি তেলে সবচেয়ে বেশি বিপদ কোন আমলটার মধ্যে জেহাদের আমলটার মধ্যে আবার এই জেহাদের আমলটা কোন সময় তার মধ্যে বিপদ তুলনামূলক কম কোন সময় তুলনামূলক বিপদ আরো কি বেশি এমনি তো স্বাভাবিকভাবে বেশি এরপরে তুলনামূলক তারা দুই দল কিনা সমান আগেরওয়ালাদের মর্যাদা কি বেশি কেন বেশি আগে কষ্টটা বেশি হয় নাই জাহিরি সান্ত্বনাটা জাহেরি ফলটা কম পায় নাই আর কম পাইছি আগের আগেরওয়ালাদের সময়টা আমাদের অবস্থাটা কি সে আগেরওয়ালাদের মতো হোক না পরের ওদের মতো হোক না কোনো গ্রুপের মতই না হোক আগেরওয়ালাদের মতো হোক মুখের জমা খরচ দেখি মুখের জমা খরচ এবং শহরের পর শহর কি হয়ে যেতেছে জয় হয়ে যাচ্ছে আমি গৌরবের সাথে ফখরের সাথে অস্ত্র নিয়ে ঘুরতে পারতেছি তাহলে কি কে বসে থাকতেন এখানে আপনি কি করতেন এখানে বসে থাকতেন না কচু কাটতে যাইতেন হ্যাঁ সব কচু কাটায় কি যাইতেন কচু খেতে সব নেমে যেতেন তাই না এখন সে হলো আছে কি বিপদ বিপদ নাম নিলেই কি বিপদ কথা কি থাকা লাগে। কথা বলতে হয় কাজ করা তো কথা কথার মধ্যে বলতে কি লাগে আতঙ্কিত হয়ে থাকা লাগে শুধু কাফির শেখ মোরতাদ এদের থেকে না নিজেদের লোকদের থেকেও কি করতে হয় আত্মরক্ষা করতে হয় সতর্ক থাকতে হয় এমন কঠিন হলো। এই সময় শরিক হওয়া এটা কি বোকামি না কেন তো আমরা কাজ করি শরিক হচ্ছি না কেন ওই সময়ের অপেক্ষা করতেছি কেন যে সময় মাল দখল হওয়া শুরু হবে সেই সময় ওই দখল হওয়া শুরু হবে কি এমনি এমনি না আগে এই ধরনের কষ্টগুলো কিছু মানুষ করতে হবে কষ্টের সময় কিছু মানুষের কামড় দিয়া পরে থাকতে হবে তখন গিয়া সেই অবস্থাটা আসবে আগে যারা কষ্টের সময় এটাকে ধইরা রাখছে এটাকে পানি দিছে এটাকে পরিচর্যা করছে এটাকে যত্ন করছে ওরা কি মর্যাদা পাবে না পাবে না তা আমরা যে বসে আছি যে ওই আমরা ওই পরেরওয়ালা যখন হবো তখন আমরা শরীর খাবো আগেরওয়ালা আমরা হইতে রাজি নাই আর এখন সময় হয়েছে আগেরওয়ালা হবানের তখন ইচ্ছে করে আমি পরেরওয়ালা হইতে পারবো বুঝেন নাই এখন আগের মানে গ্যারান্টি আছে জহেরি বিজয়ের না। এখানে জহেরি বিজয় কোনো মুখ্য না আল্লাহর এলা দিনের এলার জন্য আমি কষ্টটা কি পরিমাণ করতে পারলাম এটাগুলো দেখার পিছু আমার উদ্দেশ্য কি আল্লাহর দিনের জন্য কি করা দিনের দিন প্রতিষ্ঠা করা উচ্চ করা জাহিরি বিজয় সাহাবাহি কালামের চেয়ে বেশি দেখে গেছেন দেখে গেছেন জাহিরি বিজয় এক পর্যায়ে কিন্তু সাহাবাই কালামের চেয়ে বেশি রসুল যখন করেন ইসলামী রাষ্ট্রের পরিধি হলো নয় লক্ষ বর্গম কিলোমিটার আর মহাবিয়ার রাজি আল্লাহ যখন এনতেকাল করেন ইসলামী রাষ্ট্রের পরিষট্টি লক্ষ চৌষ্টি লক্ষ বেশি না নয় লক্ষ বেশি রাজত্বের পরি মর্যাদা বান কে বেশি ওই চৌষট্টি লক্ষের ঐটার উসিল তো কেই ছিলেন নয় লক্ষাই ছিলেন তারাই তো ওই মেশিন কি করে গেছেন চালু করে দিয়ে গেছে পরে তারা অন্য সেই সময় যারা অংশগ্রহণ করছে তারা বেশি এখন আমরা ওই বড় মর্যাদা পাইতে হইলে এক সময় তো ইনশাল্লাহ দাঁড়াবে না সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দাঁড়া যায় নাই এই অঞ্চলে কি হবে দাঁড়াবে উৎসর্গ করে গেছেন এই পথে না আচ্ছা উনি কি ব্যর্থ হইছেন হ্যাঁ কেন উনি কোন রাজত্ব কায়ম করতে পারছিলেন খেলাফত প্রতিষ্ঠা করতে পারছিলেন তাহলে কেমনে ব্যর্থ হইলেন না ব্যর্থ তো হইলেন আমাদের এই ক্ষুদ্র নজরে আমরা দেখব যে ব্যর্থ হয়েছি কিন্তু রসুল পূর্বেই ঘোষণা দিয়ে গেছে হোসেন রাজি আল্লাহ ব্যাপারে যে তিনি জান্নাতের যুবকদের কি সর্দার আচ্ছা বলেন দেখি তিনি যে ওই সর্দারিটা জান্নাতে পাবেন এটা কিসের বিনিময়ে রসুলের নাতি হওয়ার কারণে না তার আমলের কারণে আমলের কারণে মান বাত্তা বিহি আমল উহুল আমি না সবহু আমলে কাউকে পিছায় রাখলে বংশে আগে বাড়ায় না তিনি আমলের দ্বারাই কি আমলের দ্বারা যে দিন রসোসমের জমানায় যতটুকু উজ্জ্বল ছিল যতটুকু পরিষ্কার ছিল যতটুকু পরিচ্ছন্ন ছিল চকচকে ছিল ওই ইয়াজিদের সময় সেই পরিমাণ কি থাকে নাই উজ্জ্বল থাকে নাই কিছু ময়লা আর্জনা সে এটার মধ্যে কি করে ফেলছে যুগ করে ফেলছে ওই শুধু ময়লাটা সাফ করার জন্য উনি কি করে ফেলছেন নিজের জীবন এবং স্বাভাবিক পরিজনের জীবনটা কি করছেন উৎসর্গ করে দিয়েছেন সে সময় কি দিনের জবাই করে ফেলা হয়েছিল দিনের কোন হাত ভেঙ্গে ফেলা হয়েছিল দিনের কোন চোখ কানা করে ফেলা হয়েছিল বড় ধরনের কোন আঘাত দিনের উপর আসছিল না সামান্য ময়লা হয়েছিল একটু ময়লা দূর করার জন্য এমন পাগল হয়েছেন যে সব কিছু উজার করিয়া দিয়েছেন আল্লাহ তালা এটার কদর করছেন জাহিরি ভাবে দুনিয়ার ময়লাটা দূর করতে পারছেন আর পারছেন কিন্তু উনি কি করে গেছেন চেষ্টা করে গেছেন আল্লাহ কি হোসেন রাজি তোমার এই আদর্শটা রেখে যাওয়ার কারণে যুগে যুগে হাজারো মানুষ দিনের ময়লা সাফ করার জন্য দিন রে সুরক্ষা করার জন্য দিন রে প্রতিষ্ঠা করার জন্য অকাতারে যান দেওয়ার জন্য তৈরি হয়ে যাইতেছে না তো এই তিনি হন নাই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 আগে বাড়ায় নিয়ে গেছে যারা শরীর হবে এদের মর্যাদা কম বিটার মধ্যে বিপদ যখন বেশি তখন এটার মর্যাদাটা কি বেশি সবচেয়ে বেশি মর্যাদার আমল হইলো জেহাদের আমল এই জন্যই সাহাবাহিক ছিলেন সবচেয়ে বেশি মর্যাদা বান আল্লাহ কাছে সাহাবাহিক সবচেয়ে বেশি কি ছিলেন মর্যাদা বান ছিলেন এই মর্যাদা বান ছিলেন কি আমলের দ্বারা না অন্য কোন কিছুর দ্বারা বলি কুল্লিং দাবা যা তুমি আমিলু প্রত্যেকের জন্য বড় বিভিন্ন দরজা নির্ধারিত হয়ে আছে তাদের কের বিনিময়ে আমলের বিনিময়ে তিলকাল জান্নাতি উরিফ তুমুহা বিমা কুমতুম তা মালুন এই জান্নাত যেটার মালিক হয়েছ এটা তোমাদের আমলের বিনিময়ে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 জান্নাতের মধ্যে আপনি কি নিহতের দ্বারা ইমানের দ্বারা মানে ইমানের কারণে আল্লাহ কি করছেন রহমত করছেন আল্লাহ রহমত কি করছে সে ঢুকছে চিরদিন থাকবে কি কারণে কারণে থাকেন কারণ সে দিন বেঁচে থাকে তার নিহত কি ছিল ইমান ধরে জানেন না কুফরি অবস্থায় তো এই জন্য সে চিরদিন থাকবে কিসের কারণে নিয়তের কারণে কিন্তু মর্যাদার নির্ধারণ হবে কিসের দ্বারা আমাদের আমাদের মধ্যে সবচেয়ে বড় আমল কোনটা যেটা ছিলেন না কিসের কারণে ছিলেন আমলের কারণে সাহাবাই কালামের ব্যাপকভাবে আমল কি ছিল বলেন কী ছিল তাদের জীবনের সময় জীবনের সেকেন্ড জীবনের মিনিট জীবনের ঘন্টা জীবনের দিন জীবনের সপ্তাহ জীবনের মাস জীবনের বৎসরগুলো ব্যয় হয়েছে কোন পথে কোন পথে বলেন দেখি আমভাবে স্বাভাবিকের মানে জীবনের ব্যস্ততা মাসগালা কাজ কী ছিল কী ছিল বলেন ব্যবসা চাকরি কৃষি পশুপালন না অন্য কোন সংস্কৃতি অন্য কি মুফতিগিরি শিরি কি কি ছিল জীবনের মশগালা হ্যাঁ এইটাই ছিল তাদের জীবনের কাজ এরপরে এই কাজের সাথে সাথে প্রয়োজন পরিমাণে অন্যগুলো তারা করছেন ইমামতি মজি মুদার রেসি শেখুলা এটার সাথে প্রয়োজন পরিমানে সেগুলি কি করছেন সেইগুলি তাবে মানে এটার সাথে প্রয়োজন পরিমাণে করছেন যে কয়জন প্রয়োজন সেই কয়জন রয়েছেন তাই না এবং যতটুকু প্রয়োজন ততটুকু ওইগুলি আঞ্জাম দিতে রয়েছেন কোথায় কোথায় তারা দর্শন দিয়েছেন যেহাদের মাঠেই মাসালা বয়ন করছেন যেহাদের মাঠেই এমনটা আছিল না কোনটা আসল বানিয়েছিলেন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 শহরে আসছে তার দেখছে যে সে কোথা থেকে আসতেছে বাথরুম থেকে আসতেছে কোথেকে আসতেছে বাথরুম থেকে আসতেছে তখন সে গ্রামে ফিরে গেছে নিজের কাজ সাহীরা পরে লোকেরা জিজ্ঞাসা করছে সে তো যা দেখছে তাই গিয়ে কি করছে বলছে আসলে কি তার কাজে লাথরুমে যাওয়া সাহায্যের কাজটা কি ছিল চাকরি করা হ্যাঁ আমরা চাকরি করি ব্যবসা করি রোজি রোজগারের ধান দায় করি মুসলমানের কামে গেছে আল আতাল হার চাষবাসের কিছু কি যন্ত্রপাতি লাঙ্গল জল আর কি কি নামে জানি না আমাদের দেশে আরসা তারপরে হুইটার না। পরে উনি বলতেছেন যে আমি রসলসম থেকে বলছে শুনছি ঢুকবে ওদের বাড়ির মধ্যে আল্লাহ লাঞ্চনা চাপাই দিবেন মা যে কোন জাতি এইগুল নিজেদের মধ্যে প্রবেশ করাবে না কিন্তু আল্লাহ তাদের মধ্যে লাঞ্ছনা প্রবেশ করাই দেবেন যারাই এইগুলি নিজেদের মধ্যে প্রবেশ করাবে আল্লাহ তাদের মধ্যে কি প্রবেশ করাবেন উমর সময় সিরিয়ার অঞ্চলটা জয় হয়েছে মুসলমানদের হাতে আসছে তখন কিছু সাহাবাহিকেরা ওই অঞ্চলের জমি জমা কিছু চাষ করছেন কারণ ওখানে ফসল খুব ভালো হইতো গমের গাছ এত চা হইতো যে মানুষ হাইটা গেলে মাথা দেখা যাইত না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 আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের থেকে উঠে ঘরের মধ্যে আল্লাহ করে দিস তোমার আল্লাহ পাখির হলিফা বানিয়েছে আল্লাহরে বাদত করবা আল্লাহর দিন সারা দুনিয়ার মধ্যে বিজয় করবা এই দিন নিয়া সারা পৃথিবীর মধ্যে তুমি বিচরণ করবা নিজে এখানে ভোগগুলিয়া শীতের জন্য তো না এখানে আরামায়াস করার জন্য এখানে উপার্জন তুমি করবা হয় কিছু কোথায় তাহা জিল্লি রুম হাই আমার বর্ষার ছায়ার নিচে বর্ষা বুঝেন আরে বর্ষা কি বৃষ্টি কি বর্ষা হ্যাঁ একটা অস্ত্র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 বলেন জানা থাকার কথা বিভিন্ন বিভিন্ন ব্যবসা কিনি ও আখাল তুমার না বাকার আর কিসের লাস ধরবা গরুর ও রাজি তুমি আর সন্তুষ্ট হয়ে দেবা চাষবাস নিয়ে বুঝাচ্ছে এগুলি হল বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের ব্যবস্থা দুনিয়া ভী গরুর ফারাম মুরগির খামার মাছের প্রজেক্ট না জমি চাষ এগুলি শুরু করে দিলা তুমুল জিহাদিল্লা আর আল্লাহ কী সেরে কী ছেড়ে দিলা জেহাদ সারে দিলা জুল্লান আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্চনা চাপাই দিবেন জিয়া হু এই লাঞ্চনা দূর করবেন না তার জিয়াও এলা কুম যের দিকে নামাজ তরক করিয়া না জেহাদ তরক করিয়া দিনের দিকে ফিরে আসা মানে কি এর দিকে ফিরে আসা জেহাদি দিন বইলা রসুল উল্লেখ করছে যখন জেহাদ নাই তখন দিন কোনটা কিসের নাম আর তখন দিন কিসের নাম জেহাদ আছে তখন দিন জেহাদ নাম জেহাদের নাম জেহাদ আসবে না তো দিন আসবে না তার মধ্যে দিন নাই তার মধ্যে জেহাদ সের দিছ তুমি জিল্লতি থেকে আর মুক্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত দিনের দিকে ফিরে না আসবে দিন বলতে এখানে জেহাদ না দিকে ফিরে না আসলে আর জিল্লতি থেকে তুমি মুক্ত হইতে পারবে না কাফের মুশ্রাকা আর তুসমৎকার চলতে হবে অথচ কাফের মুশ্রেক আল্লাপক বলছেন তাদেরকে কি বানায় রাখো শত্রু বানায় রাখো বানায় রাখছিলেন বরং অনেক ক্ষেত্রে মুসলমান ভাইয়ের চেয়ে কাফের রেকি মনে করি বেশি ঘনিষ্ঠ মনে করি নব্লা অথচ এটা কোরআন স্পষ্ট ঘোষণার বিপরীত আল্লাপাক বলছেন ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম এবং তার সাথীরা তাদের কমকে কি বলছে ইন্না বুড়া আমরা তোমাদের থেকে কি মুক্ত বিচ্ছিন্ন তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আবাদান চিরদিনের জন্য তোমাদের মধ্যে আমাদের মধ্যে বাহ্যিকভাবে অশত্রুতা আর দিলে দিলে অশত্রুতা আদাওয়াত মানে বাহ্যিক শত্রুতা আর বাগজা মানে কি দিলের শত্রুতা কতক্ষণ পর্যন্ত হাতু বি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 শত্রু হবে নবীদের যদি শত্রু হয় নবুতের পথে যারা চলবে শত্রুদেরকে কি বানা বন্ধু বানায় এটা কেমনে বলেন এটা কেমনে এটা এমনি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কইছে যে তারা জিজ্ঞাসা করছে তুই যে নবী অনেক তো কি প্রকাশ পাইছে না যেমন হেমন মজে যা তৈব কতেলে ঠিক আছে হায়া যায় তোর হায় দেখা তোর মুখের দামি দেখা ক আমার হায়াজ বাচ্চা হয়ে গেছে হায়াস বাচ্চা যায় তাহলে দেখা বাচ্চা আমি নিজে ওই মজা যা যেটা বুঝে আসে না ইডির তো কি মজা যা যেটা কি আসে না বুঝে আসে না বুঝে আসলে তো এটা যাইলো না যেমন এমন মজা যা আমরা কি করতেছি মানে শত্রুরা পর্যন্ত কি হয়ে যায় বন্ধ হয়ে যায় উন্নত মোজেজা হয়ে গেল না বুঝাছে বুঝেন কত উন্নত মধ্যে এরা কে পারে নাই নবীরা পারে নাই আল্লাহ শত্রুদেরকে শত্রু না বানাইয়া বন্ধু বানাইয়া কাজ ধারে আমরা কি করতেছি আমাদের থেকে এই সবকটা নবীর এত কষ্ট করতে হইতো দান শহীদ করতে হইতো এই যুদ্ধে যাইতে হইতো সাহাভিক এত লড়াই করতে হইতো এত মানুষ মরতে হইতো এত সাহায্য আমরা যেটা শিখলাম সাহাবাই যদি এটা পারতো এবার কত আরামে জীবনটাকে এটা যেত সাহাবাইকেরাম দিন সহি আমরা সহি সাহাবাইম কার থেকে বলছেন আল্লাহাদের কথা লম্বা চলনা করে খোলাসা স্পষ্ট সারাংশটা বলে সাহাবাই কালামের জীবন কাটছে কোন পথে সেই পথে আমাদের জীবন কাটারে আমরা কি মনে করি কি মনে করি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 ব্যর্থতা এটা হইলো কি আল্লা না বোঝা দিনরে না বোঝা এটা হইলো ব্যতে দালি এটা হইলো উগ্রতা এটা হইল গুরামি এটা হইলো কট্টর পন্থা আরো কত কিছু মনে করি এটা বুঝাচ্ছি এটা হইল যজবাতি সি বিষয়ের না বুঝ থাকা এটা হইলো কি করা ময় মুরুবিরে অস্বীকার করা এটা হইলো কি করা দিনের না এই সব কথা বলি আমরা সাহাবাহিকের আমলের ক্ষেত্রে নিজেদের জীবনটা জীবনের কিছু অংশ ব্যয় হওয়াটা কেউ সম্পদের মর্যাদার চেয়ে মর্যাদা উন্নত হয়ে গেছে না হইলে তারা যেখানে ব্যয় করছেন সেখানে ব্যয় করারে আমরা নিজেদের জন্য কি লস মনে করি কেন সাহাবি সেখানে খরচ হওয়ার কি মনে করে নাই লস মনে করে নাই আমি সেখানে খরচ হওয়ার দারে কি মনে করি লস মনে করি লস মনে করুন কখন কি হয় বেশি দামি হয় তাহলে না আপনি আফসোস করতেছেন হাই হাই আমি ঠকে গেলাম আমি পঞ্চাশ হাজার টাকাই ঠকে গেলাম পঞ্চাশ লাখ টাকাই আমি গেলাম ঠকে গেলাম তাহলে বোঝা গেলাম আপনারটা লোহা ছিল না আপনার কি ছিল কিছু ছিল সে পঞ্চা একশো টাকা এটা বিক্রি করে সে আফসুস করে না সে লাভবান লস মনে করতেছেন তাহলে আপনার টা কি আরো দামি জিনিস ছিল না তো জাহাদের পথে নিজের সম্পদ নিজের সময় নিজের মান সম্মান, নিজের বাড়িঘর সন্তান শুদ্ধি কুরবানি দিয়ে সে আনন্দিত যে আমি লাভ হয়েছি ফুজতু আরব বিল কাবার কাবে সবাদ আমি সফল হয়েছি আর এখানে আপনার গেলে আপনার মনটা কষ্ট কয় হ্যাঁ আমার জীবনটা ধ্বংস হয়ে গেলো আমার সন্তানটা কি হয়ে গেল আর সাহি মনে করতেছে কিটা লাভ তাহলে আপনি আরো বেশি দামি দেখতেছেন তাদের চেয়ে দামি হয়ে গেলাম আমরা বুঝছেন বিষয়টা তাদের চেয়ে দামি হয়ে গেলাম সম্ভব তাদের চেয়ে দামি হওয়া না বাস্তবে বলেন কয়জন কারি ছিলেন কয়জন হাফেজ ছিলেন আর কয়জন মুজাহিদ ছিলেন সেই হিসাবে আমাদের মেয়েদের কোনটার কমতি বেশি হাফেজের কারির মুফতির জমুদহিদ দেখুন আমরা আরো বানাইতেছি কি কারি হাফেজ মুজহিদ ইগুলি লাগবে না এটা বলতাছেন ইগুলিও লাগবে কিন্তু এইগুলির সাথে সাহাবী کرامের তুলনাটা কি একজন হাফেজ থাকলে কয়জন মুজাহিদ আছে এই হাফেজ মুজহিদারা সবগুলি মুজাহিদ দুইজন সোয়া লক্ষ সাহাবী کرامন তাকলে সোয়া লক্ষ কয়তো মুজাহিদ হাফেজ কয়জন খালিদ বিন ওয়ালিদ সারা জীবন বেদায় না হার মধ্যে আসছে যে উনি একবার তাহলে উনি কি ভুল করছে বুঝলেন না কোরআনের মহস্তের কি খোঁজে কাটা হাফিস্টের কি রাত্রি আপনার জেহাদে জাহাদের সামনে কাটাইলেন হা হা আমাদের কাছ থেকে যদি বুর্দা পাইতেন তাহলে আপনার এই দুরবস্থা হইতো না কত হাজার হাজার লাখ লাখ হ্যাফেজ হওয়ার ব্যবস্থা হয়েছেন ওনার দ্বারা আর যদি নিজের শুধু হ্যাফজ করতেন শুধু নিজের হ্যাপজটা হইতাম কোনটার দাম বেশি কোনটার দাম বেশি আচ্ছা আপনারা বলেন আমি কি করবো কোন আল্লাহ তালা বলছেন বেশি দামি অন্যটি হলেও জরুরত পরিমানে এটাও জরুরত পরিমানে কিন্তু এটার সবগুলির চেয়ে বেশি চেয়ে কি বেশি এটা থাকলে সবগুলির হেফাজত হবে আর এটা না থাকলে কোনোটাই হেফাজত হবে না যাই সে কথা খুলি লম্বা আপনাদের ইয়া স্বাভাবিকভাবে যেটা বিশ্বাস করেন যদি একটা ম্যাচাল দিতেছে একজন কারি সাহেব একজন হাফেজ সাহেব সারাদিন করমশিব হেফাজ করা হয় সারাদিন করন শেবের তেলত শুনে তার কান দিয়ে সরস্বী আল্লাহর কালাম ঢুকে মুখ দেওয়ার সরস্বী আল্লাহর কালাম কি হয় বের হয় আর একজন মুফতি সাহেব উনি দিন মানুষদেরকে মাসালা মাসেল বলে কিতাব মতলা করে তারপরে এইগুলি অনুযায়ী গবেষণা করে মাসালা বাহির করে ওয়সিয়ত করে মাঝে মধ্যে এই দুজনের মধ্যে দিনের বড় খাদমত করতেছে কে বলেন কে হ্যাঁ ভুল কেছেন আপনারা কারণ হাফিজ সাহেব সরাসরি আল্লাহর কালাম তার কান দিয়ে ঢুকতেছে আল্লাহর কালাম মুখ দিয়ে বাড়িতেছে আর ওই মুফতি ফতোয় শামির ফতোয় হিন্দির মোল্লা ফতোয় আলমগির বানানো বক্তব্য এইগুলি সারাদিন চোখে দিয়ে দেহে এইগুলি কানে দিয়ে শুনে আর এইগুলি মুখ দিয়ে কি করে বলে আল্লাহর কালাম তার থেকে অনেক দূরে অনেক দূরে না আর বুঝেন নাই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 এটা কার কথা আল্লাহ তাহলে জমা এবং হাদিসে কোরআনের বক্তব্য এমনই আর সাহাবাইকার এমনটাই বুঝছেন যার কারণে ওনাদের জীবনটা ফরজে কে ফেয়াছিল জেহাদা তারপর ওই জেহাদের পথে কি করছে কাটাইছে না অন্য কোনো পথে সব স্বাভাবিকের অন্ত্রের তো অংশগ্রহণ করছে সবাই ওই জাহাজের না গিয়ে এই যুদ্ধটা হেফজোড়া শেষ করে ফেলতে পারতো না হেদের কম ছিল ওয়াসিদুল্লাবনে আদি এবনে খেয়ার এর ঘরে একজন কি সন্তান জন্ম নিয়েছিল সন্তানটারে সে কি করছে শুধু ধাত্রীর কুলে দিছে তার মার কুলের থেকে নিয়ে সে সময় সন্তানটা তার আপাদমস্ত কি ছিল ঢাকা ছিল শুধু তার পাওটা খোলা ছিল তার চেহারা চারা কিচ্ছু দেখে নাই আর এই লোক জোয়ান ওর পরে এই ইয়ার মধ্যে গিয়া সামের মধ্যে গিয়া কার সাথে দেখা করছে ওয়াসটি যখন বুড়া তার সাথে কি করছে দেখা করছে এর বয়স ত্রিশ এই যার পাও দেখছিলাম কথা বললাম মনে হইতাছে ওবায়দুল্লাহ নাদিবনে খেয়ারের ঘরে একটা বাচ্চা জন্মেছিল ওরে আমি কুলে কে কি করছিলাম ধাত্রির কুলে দিছিলাম ওর পাউডা তোমার পাওয়ের মতো বছর পরে তিরিশ বছর পরে শুধু একটা পাও দেখছে ঠিকই হ্যাঁ ঠিকই গেছে আরবদের শোনাইছে আবদ্ধ জানা সব নাকি উনি ছোট সময় নাকি ওখানে ছিলেন তো চোদ্দ বছর আগে ওখানে ছিলেন চোদ্দ বছর পরে গেছেন হজে ওখানে এক দোকানের কর্মচারী দেখে বলতেছে আং তা আবদ্ধ জানা বাংলাদেশি দেখে বলতেছে আং তা আবুদ্ধ জানা বাংলাদেশে চোদ্দ বছর আগে দেখছে না চোদ্দ বছর আগে বয়সটা কি খুব বিশাল ইয়া ছিল না চেহারা চুরাতে পার্থক্য ছিল না তার সাথে দেখা হয়েছে একবার ওই দোকানের সাথে এটি হেদের ব্রেন এখন আল্লাপা কেমন রাখছেন তারা হেফজো করে ফেলতে কত সহজ ছিল বলবেন যে আপনার হেফজের বিরুদ্ধে করতে কালামের না কালামের উদ্দেশ্যটা কি আল্লাহা কালাম দেওনের মুখস্ত টা তো হচ্ছে এটা হেফাজতের একটা কি মাধ্যম মুখস্তের অভাবে কোরআনের হেফাজত কি এখন বিঘ্নিত হইতেছে বলেন নামাজ মানুষের পরে না নামাজ যে ফরজ এই কথাটা জানে না এই কারণে আরে এলেম জরুরি কিন্তু এখন জরুরতটা কিসের এই মুহূর্তে জরুরটা কিসের এখন মানুষের অভাবের মধ্যে কিসের কারণে পড়ে রয়েছে কি কারণে হ্যাঁ মারা যাইতেছে যে তিন দিকে আছে সেদিকে আরো ডবল ডবল রিডবল লাগালে বাস চলা শেষ দিব সেটির কোনো গুরুত্ব নাই যদিও সেগুলি দামে কিন্তু এখন দরকার কোনটা যে চাক্কাটা নাই সেই চাক্কাটা না ইঞ্জিন আরো ডবল করে লাগেলাম ইজিনের দাম বেশি না চাকরির দাম বেশি চলবো না আমাদেরকে এই ধরনের বিভ্রান্তির মধ্যে ফেতানা ফলাই দিছে বুঝে আমি যদি পৃথিবীতে ক্ষমতা দেই তখন তারা নামাজের পরিবেশ কায়াম করে না ইসলামী সমাজের মধ্যে একজন বেনামাজি থাকার কোন অভ্যাস নেই তারা অনেক আইমা কাফে রাক্ষায়িত করছেন হত্যা করে দেওয়া নির্দেশ দিচ্ছেন বাকি আবহাওয়া কোনো সারা নামাজ পড়বে আরে ওজু সারা পড়ুক না আমার বেশি না সরিয়েতের জাহির হুকুম প্রতিষ্ঠা করে নাকি ফরজ না এরপরে মুসলমান হিসেবে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 জামাতের সাথে বর্তমান আমাদের মুসলিম সমাজ হইতে হইলে কোন জিনিসটা বেশি দরকার এখন কোন কাজটা তাদের মধ্যে ব্যাপক গবেছিল আর আমাদের মধ্যে গবে নাই বুঝাচ্ছি আরো ইচ্ছা মতো খানা পাকাইতেছেন আপনি খানা পাকায় খামনা তো এর করবেন না খানা পাকাবেন এখন কোনটা গুরুত্বপূর্ণ কাজ আমরা কোনটা করতেছি সহজ আর ওই যে কি আছে বিপদ আছে এই মার্কে কাজ করলে নাজাত পাওয়া যাবে যার কারণে আমাদের দিন দিন জাহাজ কইতেছে ডুবতেছে না ভাসতেছে কারণ একদলে জাহাজ ছিদ্র করতেছে কোন দলে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 অন্যান্য কাজ গুলির কারণে বাঁচবে কেউই না ডুবো সেগুলি তো জরুরি সেগুলি জরুরি না এবং সেগুলির একটা ফজিলত আছে না সার্ত আছে না গয়ন করলাম না ফজিলত কি যে খাইলে কি ফজিলত লাইট লাগাইলে কি ফজিলত পানি কি ফজিলত সাঁতার শিখাইলে কি ফজিলত বয়ান করছি তো ওই ফজিলত এরপরে সিদ্রটা বন্ধ করা ইটার ফজিলত দুইটার মধ্যে বেশ কম কি ছিদ্র বন্ধ করার মধ্যে কি ফজিলত আছে এটা দিয়ে কি খানার সুগ রা নাই বন্ধ করতে গেলে হ্যাঁ লাইটের ফরসা দেখা যায় এটার মধ্যে তো নয় এখানে চেহারা তেল তেল লাগেনা নোরানি থাকে না বরং শত্রুর লোকের সরাসরি কিছু রয়ে যায় সংঘর্ষে ইয়া কি করবো বাধা দিব না সরাসরি বাধা দিতেছে কার বড় শত্রু হইব এই জন্য খানা পাকা নেওয়ালার সে তত বড় না সাঁতার শিখা নেওয়ালার তত বড় শত্রু না পানি শেষ করত্রু না সমরকম ছিলনি পানি শেষের ব্যবস্থা সাঁতার শিখার প্রজেক্ট ছিল ছিল না স্পেনে ছিল না সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা দিনী প্রতিষ্ঠান খানকা মসজিদ মাদ্রাসা কমতি ছিল কিন্তু এত বেশি মাদ্রাসা ছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা ছিল এবং প্রত্যেকটা কেন শেষ হয়ে গেছে ছিদ্র বন্ধ করা হয়নি সবটাই ছিল কিন্তু ছিদ্র বন্ধ করার ছিল না এরপরে একদিন ডিবে গেছে সব সময় কি গেছে ডুববে গেছে এইসব খানা না সহ সাঁতার টাঁতারের অভিজ্ঞ সম্পন্ন আপনারা বলেন আমাদের এই সমাজের জাহাজ এই জাহাজের মধ্যে খানা পাকানো দিন দিন বাড়তেছে না কমতেছে পানি শেষ করেনা দিন দিন বাড়তেছে না কমতেছে সাঁতার শিখানোলা বাড়তেছে না কমতেছে কিন্তু জাহাজ দিন দিন উপরের দিকেছে না নিচের দিকে তলায় বোঝা গেল জাহাজ এটা রক্ষার ব্যবস্থা মসজিদ বাড়ে তবলিগ বাড়ে মাদ্রাসা বাড়ে আর জাহাজ কি হয় তলাই বাস্তবতা নাই রণীয় কাজ কোনটা আগে করণীয় কোনটা আগে কোনটা করবে সিদ্র বন্ধ করবে না আগে ইয়ে করবে অন্যান্য কাজগুলি করবে করবে বাদ দিবে না জড়িত হওয়ার কিনা অবকাশ নেই রসম দেখেন যখন নাকি শুনছে হিরাকলা বাদশাহ মুদ্দিনের পর আক্রমণের জন্য আসতেছে প্রস্তুতি নিতেছে এর কি মুসলমানদের সমাজটারে দেশটারে ছিদ্র করে ফেলবে তখন রসুল আম কি খানা পাকানি টাকানি অন্য সব কাজ বাদ দিয়ে ওই ছিদ্রাই আর বের হয়ে গেছে কিনা এটারে বলা হয় যে অবস্থায় নিয়ে বেরিয়ে গেছে ওই অবস্থায় যদি কখনো আসে তাহলে তখন যেহাদ কে যায় এফর যে আইন হয়ে যায় কে ফর্জে আইন বলা হয় নফিরে আম কি বলা হয় নফির আম ডাক দিতে হয় না নামাজের রক্ত হইলে নামাজ ফরজ হয়ে যায়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 যারা আল্লা আল্লাহর কি রাখে ইমান রাখে বুঝারছে ইমান দ্বারা কি চায় না কারা সুটি চায় মনে ফেক অনুমতি চাই কারা মুসলমানের মনে হয় এখানে অনুমতি কোনো রহমত বলছেন যে এই অবস্থাটা হয়ে যাবে হয়ে যাওয়া নাম অবস্থার নাম বুঝে আসছে এটা কিসের নাম একটা অবস্থার নাম সে অবস্থাটা কি অবস্থায় কি হয়ে যায় নাম হয়ে যায় কোন এলাকায় দখল করে ফেলছে কোন এলাকা আক্রমণ করে দিয়েছে কোনো বন্দীদের এই সময় কি হয়ে গেছে রসবাই আহবের মধ্যে কয়েক নামাজ কাজ হয়েছে তিন অত নামাজ কি হয়েছে কাজ হয়েছে অথচ জানতেছে নামাজ কাজে যেতেছে তারপরে প্রতিহতটা মুকাদ্দম রাখছে প্রতিহত করতে গিয়ে নামাজটা করতে পারেননি কজবাই তবুকে যখন শুনছে যে ওরা আক্রমণ করতে আসতেছে বা প্রস্তুতি সব কাজ কর্মকিজ সব এখানে বৈশাখ করে লইলে আল্লাহর কালামের তিল করে লইলে আল্লাহর কাছে একেবারে আবেগ ভাবে দিয়া কান্নাকাটি শুরু করে দিলে আর একেবারে কাপায় লইলে সেটা বাদ দিয়া মরুভূমির মধ্যে ফুসকা ফেলাইতেছে কি দিন বুঝা বুঝছে বুঝেছনে মুনাফেক্রে কি যায় না এরপরে কি আমরা এত দিনের বাদ বন্দীগি করছি এত দিনের বাদ বন্দীগি করছি আর তোমরা মাঠে মাঠে গিয়ে ফাই মেধে কি লাগেই জানি বেশি ফসলে কাম করছে কেনা যারা মাঠে মাঠে করছে তারা তারা অপরাধ করছে তারা অন্যায় করছে এমন অন্যায় করছে যে এদের সাথে তোমার কেউ মিশছ না মিশলে তার রোগ তোমার ভিতরে আয় করবো তার সাথে কোনো বেসা কিনি নেই তার সাথে কোন সম্পর্কই নেই এমনকি পঞ্চাশ দিন পরে স্থির হয়ে গেছে তোমরা আলাদা হয়ে যাবো এখনো তো বা কোলায় নাই এখন এদের সাথে থাকুন অবকাশ পরে তিপ্পান্ন দিন পরে কি আল্লাহ করছেন যে দেখো নফিরে আমের হালত হয়ে গেলে সেই সময় না যাওয়াটা এটা এত অপরাধ থাইকা তুমি যত বুজুর্গির কামই করো এটা সেই সময় আর মূল্যায়ন হবে না এত আর সেই মার্কা মানুষ এখন আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ আমরা বলেন মুনাফেক বলতেছি না ওই মানুষ কি বুঝে আসতেছে আমাদের সোহবতের তারা উপকার হইব না ক্ষতি হইব আর মানুষ যেহাদের পথে দলে ধলে যাচ্ছে না কেন এ আমাদের সোহবতের কারণ অনেকটা আমরা নিজেরা যাই না আমরা মনে করি আমরা এই শেষ আমরা যখন যাবো না তখন মানুষে যাবো কথা খারাপ হয়ে যাই তো দরকার আছে রক্ত ছাড়া কি ছাড়া কতাল সারা জান্নাতে চলে যাওয়া যায় তো কেন লিগে কতলো খিতাল জান্ এরপরে আরেক দলটা ভাবছে জাহাজের অপেক্ষা যে কাজের ইচ্ছে জাহাজ বানিয়েছে আল্লা সাথে শরিক করুণের জন্য কি করা চাপ দেওয়া এডার নাম ও কোরআন শরীফে কি বলা হয়েছে জেহাদ বলা হয়েছে তাহলে যারা আল্লাহর সাথে শরীর করার জন্য আব্দুল্লাহ আপনি একটা মহিলার বিয়া করছেন আরেকজনে বিয়ে করতেছে আমি তো আল্লাহর বন্ধা আমার আল্লাহর বন্ধা এটার আরবি করলে কি হয় আবদুল্লাহ হয় সুতরাং তোমার স্বামীর নাম কি আবদুল্লাহ সাবদিকটা রে পরিবারিকটা সাথে মিলিয়ে ফেললে ঠিক থাকে এখন আমাদের ওই দিয়ে একটা ঘর মিলছে শাব্দিক ভাবে কোন বিষয়ের ব্যাপারে কি বলা হয়েছে যে হাত বলা হয়েছে ওই বিষয়টা যেমন ধীরে ধীরে খায় আর খানা করে এটা কি তার সাহস বেশি একটা তুলনা এটা এখন যে মনে করব না এটা লেজ থাকতো ওই সে কোন ধরনের বোকা হ্যাঁ খেদনত করো তোমার বাপের খেদনতই যেন তুমি করলা এটা তোমার বাপুই তেহন চিল্লাই বাপে যার পরে এটার খুব খেদমত টেদমত করছে বাপের চিল্লাই আমরা হুজুরি করে দিছে তুমি কে যাও বা আসল বাপবার আছে ইমন বোকা মের মধ্যে গেছে পুরোনা করেছে জাহাজের সাথে এখন আসল জাহাজে এই জাহাজ দিয়ে হ্যাঁ কি দিত আছে বাদ দিতাস এটার উপর আগ্রহী হয়ে কাজ করো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 এবং মর্যাদাটা পাইছেন তাদের আমলের বিনিময়ে আর তাদের আমলটাই ছিল জাহা আমলটাই কি ছিল বুঝাচ্ছে স্পষ্ট কোরআনিকানে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 এরার জন্য আবহাওয়া বয়ান করছেন বুখারের মধ্যে আসছে যে এইটা হইলো কল্যাণ পৌঁছানোর ব্যবস্থা রসোলি কালিমার দাওয়াত নিয়ে আসছেন যে কোন দাওয়াত যে দাওয়াত আসে তোর আছে এটা মুসনাদ শহীরা যে এই অবস্থাটা আমাদের দেওয়া হয়েছে কেমত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সময়ের জন্য তোর বারি দেওয়া পাঠানো হয়েছে এখন কি কেয়ামতের পরের সময় না এখন যে সময় আমরা বসবাস করতেছি পরের সময় না আমাদের তরবারি দিয়ে পাঠানো হয়েছে তাহলে এখন তরবারির যুগ না যুগ না হ্যাঁ তরবারির যুগ ওই যে তর বাড়ির যুগ না তরবারির আমি খালি তরবারি বোঝাই তরবারি বলতে কি ক্ষেপণাস্ত্রটা কি করছি এরপরে পারমাণবিক অস্ত্রটা দেওয়া বলা হয়েছে সেটার যুগ কি না সেটার যুগ না এখন হ্যাঁ যদি এটা হয়ে থাকে আমাদের মধ্যে থাকুন কথা আসেনি আরে আসে আরে আসে নাই তো না আল্লা আল্লা সুম্মা তারা আর যে শিখছে না সে কি ভর্তি হয় সাহাবাই কে ছিলেন যে এখানে পরেই মুজাহিদ সে সাহাবাহি কেরামের যুগটা এটাই ছিল বালেক হওয়ার সাথে সাথে কি আবু ও রাজা লতন সময় কোন নাম ছিল না বালেক মুজাহিদ অটোমেটিক নাম লেখাও নেই ও যুগে একটু ইয়ে হয়েছে বালেগনের সাথে সাথে নাম লেখা পেলে আর তারা জীবনটা কাটাইছে মাঠে মাঠে মাঠে মাঠে মাঠে মাঠে উমের হোসেন ভিতরে ছিল না সে সময় সাহাবাহিকায় না মাঠে মাঠে পোকা কই সিদ্দিকা কোথায় আর এটারে বাদ দিয়ে দিছি আমরা এখন কুন্ডারে জাগ্রত করা দরকার আবার শুনেন সাহাবাহিক সবাই কি ছিলেন না শেখলা দিচ্ছে না সবাই মুক্তিও ছিলেন না সবাই মাতেনা কিন্তু সবাই কি ছিলেন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 সাহাবাইমের মতো এমন কম বুদ্ধিওয়ালা থাকতে চাই না আর মুনাফেকদের ব্যাপারে আল্লাহ কেছে যে না এটি খুব বুঝে এটি কি হ্যাঁ কোনো কানু মুস্তাব এরা কি খুব একেবারে দূরদর্শী বসারী দিকটা তারা ইয়া আলামোনা এর ব্যাপারে তারা আলে জানে আখেরাতের ব্যাপারে উদাসীন কারাই না মোনা ফেকরা তো মুনাফেকরা জাহেরি দুনিয়া বুঝে আখেরাতের ব্যাপারে উদাসীন ডিজিটাল বুদ্ধিওয়ালা কে আছে বলেন আমরা কি সাফি সাফি যে সারা দুনিয়ার লঞ্চনা গঞ্চনা নিজের কাজে চাপায় ওসামা মিন্ সে কত সুখে থাকতে পারতো সেই হালতে না করছে যদি সেই পথে না থাকতো এখনো বাচ্চা থাকতো সে থাকলো নইলে আমেরিকা মারা লাইছে তারে দুই হাজার সে যদি ওই পথে না যাই আমেরিকা মার লইলে আর আমেরিকা না মারলে হয় লইলে এখন তো কি করল বাচ্চাই থাকলো থাকলো নইলে আমি কি মালিক সে ব্যর্থ হয়েছে বলেন ব্যর্থ হয়েছে কি ব্যর্থ আমরা ওদের দেশে চাকরি করণ লেগে বুট পালিশ লেগে তেল ভরনের লেগে রাস্তা সাফ করানোর লেগে গিয়া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 বাস্তবে আমরা কই আসলে আমাদের মধ্যে আর তারা কি পরিমান কোরবানি দিয়েছে সারা পৃথিবীতে দিনের জন্য বেশি কোরবানি দেনাওয়ালা কে বলেন দেখি আমরা তো দিনের কন্টাকদার হয়ে বেরি যে আমরা দিনের কি কি বিচ্ছে দুনিয়াটারে ঠিক করতেছি জোড়া দিতেছি আহমদুল একটা সের আছে কি আল্লাহ কি জানি নিয় দিনের জামা তালি দিয়া ব্যবহার উপযোগী বানাই দিয়েছি কোন দুনিয়ার জামাডারে এখন দিনের জামা তো নগদই চিরা শেষ ব্যবহারও অনুপযোগী হয়ে গেছে গা আর কয়েকদিন পরে দুনিয়ার জামাটা থাকেনি না এইটা শেষ হয়ে যায় এইটা আবার চিরা যায় সিরে না আমি মিরা যাই যেটা ঠিক করছিলাম কয়েকদিন পরে শেষ এই খাসার আনিয়া দুনিয়ার পেছিলাম হালতে হয়ে গেছে গা এখন আমাদের দরকার হলো একটা কাফেলা চলতেছে কেতালের না চলতেছে না কথা অনেক লম্বা হয়েছে কেয়ামত পর্যন্ত যারা যুদ্ধ করতেছে রসুল বলে গেছেন যে আমার উম্মতের একটা দল হকের জন্য কি করতে থাকবে লড়তে থাকবে সব সময় থাকবে এমন এই কাজ দ্বারে নিজেদের কাজ বানাইবে এই অবস্থা নিয়ে আল্লাহ দলটারে যদি শত্রু বানাই হকের শত্রু হয়ে গেলাম সেই দলটার যুদ্ধ বানাইতে পারবো ততটুকু হকের হয়ে গেলাম সেই দলটার জন্য যতটুকু কুরবানি দিতে পারবো ততটুকু আমি মর্যাদার অধিকারী হয়ে গেলাম কারণ মর্যাদাটা নির্ভর করে আল্লাহ সাহায্যটা এটার উপরে নির্ভর করে দুনিয়ার মধ্যে দিনের পারত দিন উন্নত থাকবে না অবনত থাকবে জাহাজ উপরে থাকবে না নির্ভর করে কিসের উপর। শক্তি জানি থাকবে জাহাজ যত উপরে থাকবে এটা যত দুর্বল হবে জাহাজ তত ঘিরা যাবে ডুবা যাবে এমন আমি যদি চেষ্টা করি ইচ্ছা করি যে সারা পৃথিবীর মধ্যে যে এই চলতেছে চলতেছে না এটা সারা পৃথিবীর মধ্যে কাজটা চলতেছে না আর হইলাম কি না আমার এখানে সাথে সামিল হওয়ানোর কি আছে ব্যবস্থা আছে এবং এই কাফেরাটা ওই কাপড় হোসেন রাজা তালের ছিল এটা ওই কাফেলা জেরা মাহদামের হবে জাহিরিবাবোসেন রাজা ব্য ব্য ব্য ব্য ব্য ব্য ব্য ব্য ব্য ব্যর্থ হয়েছেন মাহাম জাহিরিব কি সফল হবেন আমরা মাঝামাঝি সময়ের মধ্যে আসি যে দুর্গনিষ্ঠ হবো হাসারের মাঠে ওই বিজয়ী কাফেলার সাথে উঠব হাসারের মাঠে একটা কাফেলা হবে না বিজয়ী যারা বিজয় মিছিল বাইর করব এর সর্দার থাকবো কে হোসেন রাজি আল্লাহতার কারণ জাহিরিবাব ব্যর্থ সর্দার কে হোসেন মানে এটার ঘনিষ্ঠ সে তত বেশি ওনার কাছের ক্যাডার কাশের নেতা কে বেশি যে যত বেশি কষ্ট করে গেল এই পথে কিতালের পথে যে বেশি কষ্ট করে আরে পাঁচ বছরের কি আর কেয়ামত আর জান্নাতের মধ্যে চিরদিনের জন্য যিনি নেতা হয়ে যাবেন তার নিকটের লোক হইয়া গেলে তারাপ জন হয়ে গেলে সে কি পরিমান সম্মানের অধিকারী হয়ে গেল এই ক্ষমতা হাত হবে হাত হবে না যে এক উট দুহানের সমপরিমাণ পরিমানদি কে হেহাদের কেতালের পথে থাকে তাইলে দ্বারা তার জান্নাত আজীব হয়ে যায় মানে আর ময়লা দূর হবে ময়লা দূর হয়ে যায় এক সেকেন্ডের দ্বারা এর চেয়ে বেশি নুরাই এসে যায় এক শক্তিশালী হয়ে যায় এর চেয়ে বেশি আল্লাহ নৈকট্যবান হয়ে যায় এখন যদি কারো দুই সেকেন্ড কাটে এই অবস্থায় কারো পাঁচ সেকেন্ড কাটলে আমরা কই খরচ করতেছি সেকেন্ড গুলি স্পষ্ট মুসনাদে আহমাদের মধ্যে মধ্যে এবং সনদা হাদিসারা কি বলছেন একজন ষাট বছর কাটায় গেল মারপেটের থেকে সৈজদা দিয়া দুনিয়ার মধ্যে আসছে আর সৈদ অবস্থায় মারা গেল এই লোকের যে মর্যাদা আর একটা দাম বেশি কিসের দাম বেশি কই এই দামি জিনিসটা দাম দিতেছি কই কাফেলার সাথে শরীর হয়ে যায় আমরা ভাঙ্গা পোস্টার বিষয়ে যদি দেওয়া হয় একেবারে বিদেশ চলে যায় না সেই মানহাজের সাথে যদি আমি জড়িত হয়ে যাই তাহলে আমি তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কে অন্তর্ভুক্ত হয়ে গেলাম এখন আমার সামর্থ্য আছে উদ্ধার দিয়ে সহায়তা করা নাম লেখাইয়া ফেললাম বিষয়টা তাদের মানহাজটা কি একটু স্পষ্ট মানহাজ বলি আমাদের এখন তাদের বিশ্বের মধ্যে মুজাহিদ যারা তারা যুদ্ধটা সরাসরি আমেরিকার সাথে এবং আমেরিকার পক্ষে হইয়া স্থানীয় শাসক যারা মুজাহিদেরকে কি করতেছে আক্রমণ করতেছে এদের বিরুদ্ধে করতেছে শত্রু কয়া দুইটা কয়া শত্রু একটা হয়েছে ক্রুসেডাররা আমেরিকা ইজরায়েল এরা শেখ হাসিনা কারোর নাম আলাবি কারোর নাম আলী কারোর নাম মালিকি কারোর নাম আসাদ কারোর নাম বাসার না কারোর নাম সিসি ওই বড় শক্তিটি ওই যদি শক্তিটা শেষ করে দেওয়া যায় এটি আর বেশি দিন নাচ কি করতো না থাকতো না টিকত না আসল ওদেরকে শেষ করা টার্গেট আর এরপরে যদ না উপায় নাই এদেরকে বুঝেছি ওড়ে কলিজা মাথা আর এসে মাথা মস্তক আর মস্তক ঘুরাইতে পারলে গুরুত্ব দেবেন কুন্ডারে মস্তক ঘোরানোর মস্তক ঘুরাইতে পারতেছেন না তাইলে কি করবেন এখন হাত পাওয়ার পাইতেছেন তো কি করবেন হাত পাও ভাঙবেন হাত পা ভেঙে গেলে মস্তক ঘোরানোর একটা হাত পাওয়ার নাই যেই বড় মর্যাদার অবস্থা ছিল সেই বড় মর্যাদার অবস্থা এখন আর নাই কারণ দুরবস্থার সময় তো মর্যাদা বেশি সেই দুরবস্থাটা আছে না এখন তারা মোটামুটি এক অবস্থা নিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে না এখনো আমরা শরিক না হইতে পারি না আমাদের দুর্ভাগ্য না কেমন দুর্ভাগ্য মারাত্মক দুর্ভাগ্য শরিক হয়ে যায় কি যায় শরিক হয়ে যায় সেই পরিমাণ বরকত নিজের জীবনটাকে নিজের এই জিনিসগুলি রে সঠিক মূল্যবান বানাই ফেললো সে সবচেয়ে বেশি দামি বানিয়ে ফেললো আল্লাহ আল্লাহ এখন যদি আমার যান চলে যায় এই পথে বের হুধু সাধারণভাবে মৃত্যু বরণ করে সমস্যা আছে পুরা আশা করি একটা শুধু ঘটনা বলে দিই মনসুরের খেলাফ আবহাওয়া সময় এক লোকে বিদ্রোহী হইয়া দাঁড়াই কারণ ওই সমস্ত শাসকরা আমাদের দেশের শাসকের মতো মূর্তা ছিল না শুধু জালেম ছিল কিছু ইসলামী বিধি বিধানের কেছিল ত্রুটি নিয়ে আসছিল হ্যাঁ বিরুদ্ধেই দাঁড়াইছে এবং আবহাওয়া রহমতালে এক লোকে বলছে যে আমার ভাই তোমার কথায় ওই বিদ্রোহী গ্রুপের সাথে মিললে সরকারি সৈন্যের হাতে মারা গেছে তুমি আলাদার কাছে কি জবাব দিবা এই সমস্ত শাসকদের বিরুদ্ধে এই সমস্ত আল্লাহ বিরুদ্ধে এই সমস্ত জাহাজ ছিদ্রকারীদের বিরুদ্ধে যখন ছিদ্রকার চলতেছে যেই গিয়া মারা যায় সে ওই বদরের সুগড়াই মারা গেল শুধু মরতে পারলেই এখন কামিয়া সে এই রাস্তায় গিয়ে যাহাদের পথে গিয়া বুঝে আসছে একা একই গেলেও সে কী হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আর যদি সমন্বিতভাবে সে কাজে লাগতে পারে তাহলে তার দ্বারা বিশাল কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এই আফগানিস্তানওয়ালারা খুব বুদ্ধিওয়ালা খুব টাকাওয়ালা খুব বেশি তারা এই টেকনোলজিওয়ালা না কিন্তু এদের সবার করে রইছে এরপরে এই পটটা কী করে নেয় তারা সারা নেয় আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও তাদেরকে কী দিয়ে দিতেছেন শক্তিশালী করে দিতেছেন একার একটা আছে দুনিয়ার মধ্যে শক্তিশালী করে দিয়েছে সুতরাং এখানে কোনো কিনে ব্যর্থতা সারা পৃথিবীর তুলনায় তারা একা হয় একা না সারা পৃথিবী তাদের বিরুদ্ধে মুসলমানরাও তাদের বিরুদ্ধে বিরুদ্ধে না তারা তারপরে একা লড়ছে আমি যদি আপনি কাউকে না পাই সাথে তাহলে একাও যাওয়া দায় আছে এবং ফরজও এরপর ইনশাল্লাহ যদি কাউকে পাই তার সাথে মিলা ফরজ কাউকে পাইলে মিলেও কি ফরজ একথাটাও কিন্তু ফরজ পেয়েছি না পাইলে একা যাওয়া ফরজ আর পাইলে তার সাথে মিলেও কি ফরজ মিললে শত্রুর উপর আগারটা কমবে না বাড়বে আর না মিললে অথবা ভুল সে বুঝছে এই জন্য যেখানে মিলার সম্ভাবনা আছে সেখানে মিল্লা কাজ করে এটা কি আর কেউই না যাইলে তার একের উপরও কি বুঝছেন কথা মিলা এর কারণে একা যাইবে না এটা এটা কথা কিন্তু না গেলে শুধু নিজেদের দল ঠিক রাখুন তার মিলে নাই কিন্তু মিললে কাফের উপর আঘাতটা কি লইলে বেশি শক্তিশালী এ কারটা হারাম করছে সে বুঝাচ্ছে কথা এ কি করছে এখন মিললে যেমনটা কি ছিল তার ফরজ ছিল এই যে একটা কথা কয় এটা ভুল এটা কি ভুল কিন্তু অন্যকে সাথে পায়া যাওয়ার পরে এরপরে নামিলা ঘুরামি নিয়ে থাকা এটা কি গুনা বুঝছেন কথাটা এখন কেউ যদি না যায় আমরা যাইতে রাজা আছি কিনা হ্যাঁ এখন পথে গিয়া যদি কাউকে পাই তাহলে মিলতে রাজা আছে কিনা নিজের সবকিছু ত্যাগ করে দেয় এই ক্ষেত্রে মিলনের ক্ষেত্রে মাপকাঠিটা হইলো সে আল্লাহর দিন বলন্দ করতে চায় সে মুসলমান মাপকাঠি কি এটা সে আরবি না আজমি সে আফগানি না আরাকানি সে বাঙ্গালি না পাকিস্তানি এই ব্যবধান আনা এটা হইছে জাহেদিয়ার পাকিস্তানি তারা মন্তিনা যারা হাদিস তারা জানে আনসার হিসাবে সাহায্য করবে মহাজের মহাজের হিসাবে সাহায্য করবে মুসলিম হিসাবে না এডারের রসুল কি বলছেন কি বলছেন দুর্গন্ধের কত ভালো জিনিস একটা মুসলমানের কোন মাঝাবের সে কোন দেশের কোন ভাষার কোন এলাকার এটা কিনা দেখার বিষয় এখানে না এক দেহ সব মুসলমান এক দেহ কি বলছে সব মুসলমান এক দেহ সব বাংলাদেশি এক দেহ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 সেখানে আরবের মুজাহিদরা তারা কোন অনুসারী হ্যাঁ বিশেষ করে হানফি মাজ তালেবানরা কি হানাফি মাজাবের অনুসারী অনুসারী না এই নিয়া তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে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 এখন ওই কাফেলা যে নকশা দিছে ওই নকশাটা শুধু বাস্তবায়ন করলেই হবে নকশাটা কোন সময় ইনসা তেলে কি করবেন জেনে নিবেন তাহলে আফগানিস্তানে আছে আছে ইয়ামানের ব্যাপারে আসছে হাদিসে যে বারো হাজার মুজাহিদ ইয়ামান থেকে হবে আবিয়ান থেকে সে আবিয়ান এখন মুজাহিদের দখলে প্রকাশ্যে তারা হবে আমার উন্মতের শ্রেষ্ঠ অংশ সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যেতেছি আমরা কারণ সেই আসছে যে কাহেলাতে আমরাছি তো যাবে কে হয়তো কিন্তু এমনি ওদের ওরা সারা পৃথিবীর মুজাহিদদের সাথে সমন্বিত আছে সারা পৃথিবীর মজাহিদের সাথে কি আছে তোমরা ওদের সাথে মিলিত হও যদি বরফের উপর গড়ায়া গড়ায়া গড়ায় গড়ায় তাদের সাথে মিলিত হয় তাই হলো মিল তাদের সাথে গিয়া আর এখন তালেবানদের পতাকা আর এই এলাকাটা নামে খুরাসান ভবিষ্যৎবাণীগুলি কি স্পষ্ট হয়ে যাইছে আর এই এলাকায় যুদ্ধ করলে এ কোন যুদ্ধ হবে হাদিস হিন্দুস্তানের সাথে যারা যুদ্ধ করবে ওরা আল্লা তালা গুন কি করে মাফ করে আমাদের এলাকাটা কি এলাকা না আর হিন্দুস্তান বলতে ভারত যুদ্ধ দখল করে রাখছে উদ্দূর না এই পুরো অঞ্চলটা এই পুরো অঞ্চলের যুদ্ধের যারা হবে বর্তমানে যারা হবে তারা যুদ্ধে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 ঠিকই মুসলমানদের মধ্যে মুজাহিদ বেশি অনেকে না করলে কি অনেকে কি এক মর্যাদা পাবে বড় মর্যাদা তো পাবে অল্প মানুষে তুমি সে অল্পদের ভিতরে হয়ে যাও কোন কাদের ভিতরে হবেন আপনি হক ওলা অল্পদের ভিতরে কাদের ভিতরে হাদিস বড় জমাতের সাথে আজাম কেছে ইত্যাদিও সাল আকসার না ইত্যাদিও সাল আজাম আজাম মানে কি সংখ্যা বেশি না মর্যাদা বেশি মর্যাদা বেশি কোন জামাতের মুজাহিদের আপনার দিকে সংখ্যা বেশি অনুসরণ আমরা করবো হাতে যে কয়েকটা আপনাকে বুঝে আসছে ঠিক আছে সোহানুল্লাহ